দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানি করার পিছনে বড় একটি কারণ রিজিকের আশঙ্কা রিজিকের আশঙ্কা মানে মানুষ অনেক মানুষ ইমান না আনার পিছনে মূল কারণ ছিল রিজিক মনে করতো হয় রে যদি আমি মোহাম্মদের উপরে ইমান আনি তো আবু জেহেলের কারখানায় ফ্যাক্টরিতে চাকরি করি তাহলে আমার ওখানে চাকরি থাকবে আবু জেহেল বলবে যে যা মোহাম্মদ ইমান আনিস যা আমার এখানে এই চাকরির ভয়ে কিন্তু সে আর ইমান আনে সে চিন্তা করে যে মোহাম্মদের উপরে সব জানে সব বুঝে কিন্তু ইমান আনে এই রকম রিজিক ভয়ে যুগে যুগে অসংখ্য মানুষ সেরেক করছে কুপড় করছে ভেদাভ করছে একমাত্র বয় রিজিক আপনাদেরকে এর আগে বলছি যে অনেক জায়গায় মাহাপ যায় মাহাপ গেলে অনেক বলে যে হুজুর আপনারা তো ঢাকা শহরে থাকেন আপনাদের এসব লাগে না কিন্তু আমরা যারা গ্রামে থাকি আমাদের কিন্তু কিছু রিজিকের ব্যবস্থা হয় কি দিয়ে হয় মিলাত খতম তারপরে বিভিন্ন ধরনের তাবিজ তোমারের ব্যবসা সেরিকের ব্যবসা বেদাতে ব্যবসা সব কথা বলিয়ে এগুলো একটু বলবেন না এগুলো একটু না বললে খুশি যে এগুলো বললে আবার আমাদের রিজিকের সংকট রিজিকের অভাব দেখা দিবে মানে দেখেন মানে দীর্ঘ এত বছর আলেম হয়ে আমরা মুফতি হয়ে তারপরেও কিন্তু রিজিক আল্লাহ দেন এই ইমানে এখনও তৈরি হয়নি এই ইমানে ফয়দা হয় না মানে আমরা যারা মসজিদের ইমাম আল্লাহ পাক অনেককে দিছেন কিন্তু অধিকাংশ আমরা যারা দেখি আমাদের এখনও ইমানে আল্লাহর উপরে আসে নাই যে আল্লাপাক যে রিজিকের ব্যবস্থা করেন রিজিক কি মূল্যবান জিনিস না পঁচা জিনিস রিজিক হলো ফসা জিনিস আপনি যা কিছু খান এগুলো পঁচা যায় না রিজিক একটা পঁচা সামগ্রী অথচ এই জিনিসটার জন্য দুনিয়ার মানুষ আল্লাহকে বলে রাসুলকে বলে দিনকে বলে শেরেক করে বেদাত করে কুফর করে মূল জিনিস হলো রিজিক এজন্য জন্য দেখেন মাক্কী চূড়ার মধ্যে জীবনে অনেক মানুষ রিজিকের কারণে ইসলাম গ্রহণ করতে পারে না আমি যদি বলি আমি যদি আমি খাবে কোথায় এটার জবাব শুনো আল্লাহ জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই এমন কোনো জন্তু নাই এমন কোন জান নাই। এমন কোন প্রাণ যার রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ করেন নাই আল্লাহ আল্লাপাক নিজেই রিজিকের দায়িত্ব নিয়ে বসে আছে এখন বান্দা রিজিক রিজিক করে বান্দা রিজিকের জন্য পাগল রিজিকের ভয়ে বান্দা হক কথা বলতে ভয় পায় রিজিকের জন্য বান্দা ইমান আনতে ভয় পায় তাও হিদ রিদিকে আসতে ভয় পায় কিন্তু আল্লাহ বলতেছেন আমি নিজেই দায়িত্ব নিয়ে বসে আছি নিজের জন্য আল্লাহ বাধ্যতামূলক করে নিচ্ছেন আল্লাহকে কেউ বাধ্য করতে পারেন না তা আল্লাহ নিজেই নিজের জন্য নির্ধারণ করেছেন যে আল্লাহ যেই মখলুক সৃষ্টি করবেন সেই মাকলুকে রিজিক ব্যবস্থা করবেন এই জন্য দেখেন মানুষ ছাড়া আল্লাহর জমিনে যত মাখলুক আছে কোন এক এক আল্লাহ প্রত্যেকে রিজিক আসতেছে আল্লাপাক তাদের রিজিকের ব্যবস্থা করেছেন বরং মানুষ রিজিক এত বেশি পাচ্ছে বর্তমানে পৃথিবীতে আল্লাহর জমিনে না খেয়ে মারা যাচ্ছে না বেশি খেয়ে মারা যাচ্ছে আমাদের দেশে যত মানুষ মারা যায় আপনি একটা গবেষণা করে দেখেন যে না খেয়ে কজন মারা গেছে আর বেশি খাই কজন মারা গেছে যত মারা গেছে হিসাব করলে দেখা যাবে না যত ডায়াবেটিস রুগী আছেন বেশি খাই না কম খাই প্রেশারের রুগী ডায়াবেটিস রুগী হার্টের রুগী যত রুগী আছেন সব রোগের মূল কারণ বেশি খাওয়া তাহলে বুঝা গেল আল্লাহ রব আলমিন দুনিয়ার যত রিজিক আল্লাহ বন্টন করতেছেন আর কত আল্লাহ হাজার হাজার মাকলুক আছে ওইসব মাকলুকে ডায়াবেটিস আছে প্রেশার আছে অন্য অন্য রোগ আছে হার্ট অ্যাটাক করতেছে কত সুস্থ ওই সকল প্রাণী আর আমরা যারা রিজিক রিজিক করতেছি খালি রিজিকের জন্য ফের জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই এবং কোটি সাড়ে সাত কোটি সেখানে একটা কম্বলও সবাই পায় নাই যে সময় বাংলাদেশ স্বাধীন হয় সব চোরের খনি ছিল নাকি সেই সময়ের মানুষ যা খাইছে যা কিছু পান করছে যা কিছু ব্যবহার করছে আজকে দেখেন তার দ্বিগুণ মানুষ দ্বিগুণেরও বেশি তার থেকে বেশি খাইতেছে না কম খাইছে যে খাবার রিজিক কোন জায়গায় লুকায়িত রাখছি আমি আল্লাহ সেটা দুনিয়ার মানুষ জানে না আমি জানি এজন্য তাদের রিজিক কোথা থেকে বের করে দিব এটা আমি আল্লাহ জান মানুষ মনে করে কোথাও রিজিক নেই দেখেন আরবের মরুভূমিতে কত মূল্যবান রেখে দিয়েছে এই যে মোস্তাকার রাহা বাহা আল্লাহ বলতে রিজিক কোথা থেকে আসে কোথায় জমা করে রাখছি এগুলার খবর তোমাদের নাই এগুলার এলেম আমি আল্লাহর আছে আমি কোথা থেকে তোমাদের জন্য তোমার সামনে দেখতেছ কোনো আল্লাপা এমন জায়গা থেকে যেটার ব্যাপারে আমাদের কোন ধারণাই ছিল না এই সব কিছু একটা সুস্পষ্ট কিতাবের মধ্যে নির্ধারণ আছে এই কিতাবটা হলো ওই যে প্রথম কিতাব যেটার মধ্যে তাকদির লেখা হয়েছে মাখলুক সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহবাক যখন বলছে কলম তৈরি করে কলমকে বলছে লেখ কলম লিখে ফেলছে আল্লাবাক সেই কিতাবে কিন্তু সব কিছু লিখে রেখেছে